শ্রীম ভাগব পায়ার শোক শঙ্খ পনের অনুবাদ এবং তাৎ শ্রী শ্রীম এই স্বামী প্রমুখ সাং স্মৃতে মৃগ হৃ দেহপি বীর ta ahang jana sanga dasango prishaddamano vi british charami prishaddamano chanda theek nahi what's the correct meter can you find it out visanka visankamano visankamano যে আমি ভাবে ভগবানের শেবাছিলাম তার হরিণ সত্ত্বেও আমি আমার পূর্ব জীবনের সব কত সরণ ঘটে ফেরেছিলাম আমার পূর্ব জীবনে অধপথনে কথা আমার মনে আছে তাই আমি সাধারণ মানুষের সর্বদা দূরে থাকি তাদের বিষয় অসৎ সঙ্গে ভয়ে ভীত হয়ে সকলে অগোচরে এই কাহি বিচ্ছরণ করে ভগ তাৎপর্য ভগৎগীতায় বলা হয়েছে ধর্মাস পশুরীবন প্রাপ্ত হওয়া অবশ্যই এই অথপথ কিন্তু ভারত মহারাজ এক ক্ষেত্রে অথবা অন্ন কন ভক্ত ক্ষেত্রে ভগবত ভক্তি কখনো ব্যদ্ধ হয় না ভগবদ গীতায় উল্লেখ করা হচ্ছে মৃত্যুর সময় প্রকৃতির নিয়মে মন বিশেষ আছে চিন্ত মগ্ন হয় তাহলে পশুর শরীর প্রাপ্ত হলেও ভক্তের ক্ষেত্রে তাতে কোনো ত্রুটি হয় না ভরত মহারাজ যদিও হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন তবুও তিনি তার স্মৃতি বিস্মিত হন তা ফলে হরিণরূপেও তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তা অধপথনের কারণ স্মরণ করেছিলেন তাই তিনি এক অতিপবিত্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই এইভাবে তা ভগবৎ সেবা ব্যথ হয়নি সপমাপ্যস ধর্মে মহত ভয় অল্প ভক্তি করলে আমরা মহান ভয় থেকে ফরিত্রাণ পাই শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি সম্ভবত দরকার না আমি ভক্তি করছি ভগবান আমাকে রক্ষা করবে তো ভক্তি করি এমনি তো ভক্তি করে একবার নাম বললে তো হয়ে যায় সব কাজ এখন এই সময় অনেকে বিশেষ করে কলকাতা থেকে অনেক বড় নারী গঙ্গা সাগা যায় গঙ্গা গঙ্গাসাগার স্নান হয় এই মৌসুমে অনেক বছর আগে আমি কলকাতায় কলকাতা স্কনে থাকলাম সেই সময় আমাদের এই ছিল দশ দাসগুপ্ত তিনি দুই দিন ছুটি গঙ্গা গঙ্গাসাগর স্নান করার জন্য তো ফের এসে খুব প্রসন্ন ছিল বলেন যে আমি সেই দিবসে সাগরের স্নান করেছি তো আমার সব কাজ হয়ে গেল আমি এখন মুক্ত হয়ে গেলাম আমার আর কিছু কোনো ধার্মিক অনুষ্ঠান করা কোন দরকার তো প্রতিদিন ভগবানের মন্দিরে আসেন প্রতিদিন হরিনাম শোনেন ভগবানের শ্রী শ্রী রাধা গোবিন্দে দর্শন করেন প্রতিদিন মহাপ্রসাদ কিন্তু মনে করেন যে গঙ্গাসাগরে গঙ্গাসাগরে স্নান করে থেকে আমার মহান ফল পেয়ে গেল তো কি রকম ভক্তি করা উচিত এইসব কথা শুনে সম্ভবত আলস্য আসবে ভক্তিতে কিন্তু শীতৈতন্য মহাপ্রভু প্রায়াস কি সুখদেব গোস্বামী শিলপ্রপাত সব মহান আচার্য এবং ভগবান স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ দে আমাদের শ্রীরকম আলাশ পূর্ণ ভক্তি শিখাইতেই আসেন তীব্রেন ভক্তিযোগেন ইয়জিত পুরুষম্পর এই একটা প্রসিদ্ধ শ্লোক আছে কাম সার্বকাম বা মোক্ষ কাম উদাহর ধী তীব্রে না ভক্তিযোগে নাজ পুরুষম তো সাধারণত ভক্তরা এই শ্লোক বলে এবং এই অর্থ লাগায় যে আমাদের সমস্ত অনেক বাসনা থাকলেও আমরা যদি ভক্তি করে তো সেইটা আমাদের ভক্তি অর্থাৎ আমরা ভক্তি করতে একদিকে আমরা ভক্তি করতে পারি অন্যদিকে আমরা বিষয় ইন্দ্রীয় সুখে প্রতি প্রয়াস করতে পারি কিন্তু শোক আছে তীব্রই না তীব্র ভাবে ভক্তি করতে হবে কামনা থাকলেও আমাদের ভক্তি করতে হবে কি রকম ভক্তি তীব্রই না তীব্র ভক্তি তো তীব্র ভক্তি মানে শুদ্ধ ভক্তি ভক্তি তো তীব্র হতে পারে না যদি আমরা একটু ভক্তি করি একটু ইন্দ্রুখে চেষ্টা করে তো সে তো ভক্তি হয় না ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ ভি সাচী হৃদয় বার্তায় ভক্তি সুখ স্বাথা কথম অভ্যুদয় ভেত শিরূপ গোস্বামী যা আনুঘারা আমরা নিজেকে মনে করে আমরা রূপা রূপানুঘা ভক্ত বলেন যেম পর্যন্ত হৃদয়ের মধ্যেই এই দুই পিসা আছে তাকে না মধ্যে এই কম্পকে এইটা হচ্ছে ভক্তিস্পৃহ অর্থাৎ ইন্দ্রিয় সুখে জন্য খামানো দ্বিতীয় আছে মুক্তি স্পৃহ যে এই থেকে আমি মুক্ত হব মুক্ত হব কিন্তু কৃষ্ণ সেই বা না আমরা যদি ভক্তিতে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত আমরা কৃষ্ণ ভক্তিতে আসক্ত হতে পারে না এবং আমরা যদি মুক্তি চাই সেই রকম মুক্তি যা মধ্যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেই হয় না শুধু আমরা মুক্ত হয়ে যাব সেই রকম ইচ্ছা হৃদয়ের মধ্যে যদি থাকে তো ভক্তি হবে না কারণ ভক্তি হচ্ছে তীব্র ভক্তি অনাবিল আশিতা শূন্যম ক্ঞান্ঞান আদি না পিতাম আনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তম উত্তমা ভক্তি রূপকর স্বামী বাসা হচ্ছে এই সেই ভক্তি যার মধ্যে মুক্তি বাসনা থাকে না এবং আমরা সবকিছু করি শুধুমাত্র শ্রীকৃষ্ণের চিন্ময় সুখের জন্য ভাবে। এই হচ্ছে উত্তমা ভক্তি তো এই রকম। ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি উত্তম ভক্তি কিন্তু যখন পর্যন্ত ভক্তি স্পৃহ ইন্দ্রিয় সুখে ইচ্ছা এবং মুক্তি স্পৃহ থাকে তো ও ভক্তি যা আত্মসুখে প্রকৃত কারণ একমাত্র কারণ সেই সুখ অনুভব করা সম্ভব না আমরা সবাই সুখ চায় কে তো দুঃখ চায় না আমরা যদি দুঃখ চাই তো সেই দুঃখ হবে আমাদের সুখ আমরা সকালে সুখ চাই যদি কেউ বলে আমি দুঃখ চাই তো আমি দুঃখ চাই আমি চাই আমি চাই যা আমরা চাই তা থেকে আমাদের সুখ হয় তো দুখের ইচ্ছা কিছু লোক সেই রকম নিজেকে বেত কিছু লোক আছে সেই রকম আধা পাগ আগ তো নিজেকে দুঃখ দিতে চায় সেই দুঃখ তাদের সুখ তো সকলে এই কিন্তু আসল সুখ কি সেটা ভক্তি সুখ কিভাবে কৃষ্ণ ভক্তি অনুভব করা সম্ভব হয় তো ভক্তরা মনে করে না তো কিভাবে আমি সুখী হব তাদের সকল চেষ্টা কায় মনোবাক্যে তো শুধুমাত্র কৃষ্ণের সুখের জন্য আমি হারিনাম করি ভগবান আমাকে উদ্ধার করবে ভগবান বলেন ভগব গীতায় আশা করে তো ভগবানের ক্ষত সপ্ত তো অবশ্যই ভগবান আমাকে উদ্ধার করি কম্পকে আমি হরি হরি হরিবল বলি তো আমার কাজ হয়ে গেল তো সেই রকম মানে করে তো ভক্তি নাই এই রকম কথা শুনে যে ভক্তি করা এই ভক্তরা ভগবানের দ্বারা সংরক্ষিত হয় এই কথা শুনে আমরা আশ্বাসন পাই যে এই পথ তো আসল পথ এই পথে কোনো ভয় নাই ভগবান অবশ্যই আমাদের লক্ষ্য করবে। সেই বিশ্বাস হচ্ছে শরণাগতীয় এই গঙ্গা স্বরঙ্গরণাগতি হইবে তাহা তার প্রার্থনা শুনে সেই বিশ্বাস চেয়ে অবশ্যই ভগবান আমাকে রক্ষ করবেন সেই বিশ্বাস হচ্ছে ভক্তির এক লক্ষণ কিন্তু আমরা সেই রক্ষ ভগবানের গ্রহণ করে ভগবান আমাদের রক্ষক তো সম্ভবত অনভাবে যা আমরা মনে কর আমরা শিক্ষা পাই যে ভক্তি জীবনেও আমরা যদি সম্পূর্ণ একনিষ্ঠ হয় না আমরা যদি করে তাহলে ভগবান সেই অবস্থায়ও আমাদের রক্ষা করবেন কিন্তু কিভাবে আমাদের রক্ষা করবেন হয়তো আমাদের ফসুর সূর্যের প্রবেশ করতে হবে তবু সেই অবস্থায়ও ভগবান ভরত মহারাজে রক্ষ করেন তাদের হরিণ সূর্য প্রাপ্ত হলেও তাদের পূর্বজন্ম স্মৃতি হল সেজন্য তিনি বুঝতে পেরেছিলেন যে পূর্বজন্মায় আমি ভক্তি করার সবকিছু পরে করেছি আমি বন জঙ্গলে গিয়েছি কৃষ্ণ ভক্তি করে নাই আমি কৃষ্ণ হরিণে ভক্তি করেছে সেই জন্য আমি এই গণ হরিণ প্রাপ্ত হয়েছিল তো সেই পূর্বজন্ম পূর্বজন্ম স্মৃতি থেকে সেই হরিণ রূপে ভরত মহারাজ আগ্রহ নিষ্ঠ ছিল ভক্তি খরচ এবং সেই শরীরে সৎসঙ্গ করেছেন সাধু মানে ভক্তদের সঙ্গ করেছেন এবং সেই হরিণ শরীরে সমাপ্ত পড়ে তিনি ভগবানের কৃপায় এক শুদ্ধ ব্রাহ্মণে ফরি বা জন্মগ্রহণ করেন এবং সেই অবস্থায় তাদের দুই আগে জন্ম স্মরণ হল যাতে এই তিনি একদম তীব্রভাবে জড়িত সাথে স্থির করেছেন যে এইবার ওই ছুটি যা আমি করেছি দুই জীবনে আগে এইবার আমি করবো না তো তাদের পিতাশ্রী তো সুদ পূর্ণবান ব্রাহ্মণ হলেও তাদের সাথে জরবরত এইবার জরবরত হয়েছে তাদের সাথে কোনো কিছু কথা বলেন না তো পাগালের মতো ব্যবহার করেছেন যাতে কোনো অসৎসঙ্গেনা তো কত নিষ্ঠবান ছিলেন ভক্তিতে তো তাদের পিতা অত ধার্মিক হলেও যেহেতু তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভক্ত হলেন না সেই জন্য জড়ো ভারতে বিচারে তিনি অসৎসঙ্গ ছিলেন তো মহাপ্রভুর একটা মুখ্য উপদেশ অসৎসঙ্গ কি কি মনে কে কৃষ্ণ হচ্ছেন সত্য নিত্য শুদ্ধ জীব আত্মা সত্য নিত্য শুদ্ধ কিন্তু এই জড় সংসার এই জড় ফলে আমরা অনিত্য অসত্য অশুদ্ধ অবস্থায় আছে সেই জন্য সৎসঙ্গ করার দরকার আছে সৎসঙ্গ মানে কৃষ্ণ ভক্তদের সঙ্গ কৃষ্ণ ভক্তদের গুণ ভগবানের মত এই তীশান মিষস্য প্রকৃতিস্থায় বুদ্ধি সদাশ্রয় ভগবান কৃষ্ণ যখন অবতীর্ণ হন তখন তিনি সাধারণ মানুষের মতো এই ভূমিতে বিচরণ করেন সব জায়গায় যান খান শুয়েতে যান কৃষ্ণা সাধারণ দৃষ্টিতে ঈশ্বর এবং তাদের ঈশ্বরত্ব হচ্ছে যে জড় প্রকৃতির মধ্যে হলেও তিনি সদাইব প্রকৃতির তিন প্রভাব থেকে বিমুক্ত প্রভাবিত হন না এবং তাদের ভক্তরা ও সেইরকম স্বভাব আছে তারা এই জড় জগতে মধ্যে উপস্থিত হলেও প্রকৃতির চীন গুণের দ্বারা প্রভাবিত হন কারণ তারা সবসময় ভগবানের স্মরণ করে এবং সেইভাবেই তারা ভগবানের গুণও পায় সেটা আত্মা গুণ তো আমরা আত্মা ভগবান হছেন আত্মা ভগবান হছেন, পরম আত্মা আমরা হচ্ছি অণু আত্মা জীবাত্মা ভগবান তো কখনো প্রকৃতি দ্বারা প্রভাবিত হতে পারে না জীব যেহেতু জীব ঈশা হচ্ছে না নিয়ন্ত্রিত হয় সেজন্য জীব তো প্রকৃতি দ্বারা প্রভাবিত হতে পারে কিন্তু জীবের যদি ভগবানে স্মরণ করে তারা ভগবানের সংরক্ষিত হওয়ার ফলে প্রকৃতির প্রভাব থেকে বিমুক্ত হয়ে যায় সেই জন্য সেই রকম ভক্তরা ভগবানের মতন হয়ে যায়। তো আমাদের সৎসঙ্গ করা দরকার যাতে আমরা অসত থেকে বিমুক্ত হবে সৎ হচ্ছে সত্য নিত্য শুদ্ধ অসৎ হচ্ছে অসত্য অনিত্য অশুদ্ধ সৎ শতে কারণ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি অসত্য কারণ হচ্ছে অসৎসঙ্গ অসৎসঙ্গ মানে যারা বিষয় ইন্দ্রিয় সুখ ছায় যারা কাম ক্রোধ লোভ মোহ মাদ মৎসার্য ফারায়ণ সেই রকম লোক অসৎ পাবে তো আমাদের অসৎ থেকে দূরে থাকতে হবে আমরা যদি কৃষ্ণ ভক্তি করতে চাই সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসা জিনিস আর কোন বস্তু নাই সাধু সংগ্রহ তো সৎসংগ মানে ভক্তদের সংজ্ঞা ভক্ত মানে বিশেষ করে শুদ্ধ ভক্ত যারা একটু ভক্তি করে একটু অভক্তি করে তাদের সংজ্ঞা থেকে আমাদের অভক্তি বরাবর তো আমরা সেই রকম সংজ্ঞা চাই না সেই রকম সংজ্ঞা করার যা দ্বারা আমাদের ভক্তি বাড়বে সম্ভব সংগ্রহ করলেও আমাদের কমে ভক্তদের ভক্ত মানে সকালে যাদের গোপীচন্দন তিলা চীনা আছে তারা আমরা ভক্ত পাবে কিন্তু ভক্ত যদি আমরা বলি কথা সেটা সৎসঙ্গ হয় না এমনি গ্রাম কথা মহাপ্রভু বলে গ্রাম কথা আ না বলে যখন মেলেবে আনে গ্রাম কথা গ্রামে না শহরে আজকাল বেশি লোক শহরে থাকে আগে মায়াপ নিবাসীরা গ্রামবাসী ছিল এখন শহরে বাসী হয়ে গেল কারণ মায়াপ গ্রাম তো মায়াপ নাগার হয়ে গেল যাই হোক গ্রাম না শহর যদি সবাই শুদ্ধ ভক্তি করে তো সকালে পরম কালান হবে সকালে পরম কালান হবে, শুধুমাত্র মায়াপর নিবাস করে তো এখানে টাকা ফলে তো ভক্তি উঠে যায় আমরা যদি আর প্রয়াস করি না ভক্তির জন্য তোমা মহাপ্রভুর কৃপায় আমরা ভক্তি করতে পারে আমরা ভক্তি ভাবনা লাভ করি এরকম ধামে প্রতি কদম হচ্ছে পরিক্রমা করা সব কথা বলা। গ্রাম কথা বলেও এই গ্রাম হচ্ছে মায়াপ গ্রাম তো সেই কথা ভক্তি কথা হবে আমরা দন্ডবাদ প্রণাম করে এই মায়াপ ধর মায়াপ বৃন্দাবন ফুরিধান তবু আমাদের ফুরবা আচার্যরা আমাদের এই এই এইরকম উপদেশ দিয়ে নি তো মায়া মায়াপড়ে চলে আসো বেশি বিশ্রাম করো বেশি গ্রাম কথা বলো করোক্তি তো ভক্তি আর এই শাস্ত্রের কথা আছে যে মায়া পরে আমরা যদি বিশ্রাম করি সায়ন করি সেটা দণ্ডাবাদ করো সমা এর অর্থ আছে যে মায়াপরকম প্রভাব আছে সত্য যে আমরা যদি সয়ং করি আমরা সবাই সয়ং করি কিন্তু বেশি বিশম খর উচিত না না যেকোনো জায়গায় ভক্তি ও বিশ্রাম একসাথে ভালো থাকে না আমরা বৃত্তান্ত শুনি আমরা কখনো শুনি না যে ওই ভক্তরত চব্বিশ ঘণ্টের মধ্যে আঠারো ঘণ্ঠ বিশ্রাম করে ভক্তরা খুব সেই করে শৈব হচ্ছে ভক্ত তো এখানে থাকলে এমনি এখানে থাকা থাকে ভক্তি ভাবনা চৈতন্য মহাপ্রভু কৃপায় আমরা পাই তবু আমাদের তীব্রভাবে চৈষ্ঠ করা উচিত ভক্তিতে কারণ মানে শৈব প্রেমাময় শৈব তো এমনি ভক্তি ভাবনা আসে জানো এই মায়া পড়ে ভক্তরা মায় ভক্তি থেকে বঞ্চিত হতে পারে বলেন যে এখানে মায়া আছে এইরকম মায়া প্রৌঢ় যা দ্বারা ধামের স্বরূপ বিষয় জুষ্টি যুষ্টিগোচ হয় না সেজন্য আমাদের সৎসঙ্গ করা মায়াপড়েও সব জায়গায় মায়াপড়েও কারণ শুদ্ধ ভক্তদের সঙ্গ থেকে ধামে স্বরূপ আমরা বুঝতে পারি শিলপ্র উপাদে আদেশে তার ব্যাসানে একটু ঊর্ধ্বে সকালে আচার্য আচার্য আল শ্রী ভক্তি স্থান ঠাকুর গড় কিশোর দাস বাবুনাথ ঠাকুর জগন্নাথ দাস বাবুজী মহারাজ তো বিশেষ করে এই সকল আচার্যরা শ্রী মায়াপ মাহাত্ম আমাদের উপদেশ দিয়েছেন এবং বিশেষ করে এই সকল আচার্যের দ্বারা ধামে প্রচা হল শ্রী জগন্নাথ দাস বাবুজী মহারাজে কোড়া ভাম ভূমের স্বয় নির্দেশ সজ্জনা বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ আয় জগন্নাথ দাস বাবুজি মহারাজ নির্দেশ দিয়েছেন যে এই হচ্ছে স্থান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান অনস্থান নাই এই স্থান শ্রী মায়াপ ঠাকুর সেবা করেছেন মায়াপ ধর তাদের ইচ্ছা ছিল ব্রজধাম যেতে সেখানে সেবা করছে কিন্তু আকাশ Akash পে নাই স্বপ্ন দেশ পেয়েছেন তো মায়াপ ধামে সেবা করতেন তিনি অপূর্ব সেবা করেছেন মায়াপুর ধামে তো শাস্ত্র থেকেই তিনি শ্রী নবরীত ধাম মাহাত্মা পুষ্টক রচনা করেন এবং শ্রী মায়াপুর ধামে মাহাত্ম এইভাবে প্রকট করেছেন যা লুপ্ত ছিল যে বাবে রূপ সনাথন বিশেষ করে রূপনাথন চৈতন্য মহাপ্রভুর আদেশে ব্রজ ধামেপ্তীর্থ সমূহ পূর্ণ আবিষ্কার করেন তো সেই বাবশক্তি নব ঠাকুর এই নবরী ধামে নবরী ধামে লুপ্ত স্থানে, লুপ্ত লুপ্তীর্থ উদা করেন শ্রী গড় কিশোর দাস বাবুজী মহারাজ এই মায়াপ হয় সকল জগতে প্রচার করেছেন আমরা অনেকবার আমরা শুনি যে এই গড় কিশোর দাস মহারাজ তো প্রচারক ছেলে না তিনি পরম প্রচারক ছিলেন তাতে আচরণ দ্বারা তিনি সকল জগতে নিবাসীকে প্রচার করেছেন যে এইভাবে ভক্তি কর হয় এবং শিল ভক্তি শীত রং ঠাকুর তিনিও প্রচার করেছেন এইভাবে ভক্তি কর হয় গুরু ও শিষ্যের দুইজনে ভক্তি ব্যবহারের মধ্যে খুব বড় তফত আছে একজন ছিলেন গোষ্ঠী নন্দী অন্যজন ছিলেন ভজনানন্দী কিন্তু প্রকৃত পক্ষে তাদের ভক্তির মধ্যে কোন রকম পার্থক্য ছিল না দুইজন একটু আলাদাভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করে এখানে শ্রী ভক্তি সন্দ সরি যোগ মহাপ্রভুর সেইবা যা ভক্তিনাথ ঠাকুর স্থাপন করেন সেটা আরো অনেক বেশি ভক্তিনাথ ঠাকুর একটা ছোট ছোট মন্দির স্থাপন করেন বড় মন্দির স্থাপন করেন শিব ভক্তি স্থান শেশুর ঠাকুর এবং ও ধামে অনেক সংস্কার করেছে। এবং শিলপ্রপাত আমাদের শিলপ্রপাত শিলভক্তি না ঠাকুরের ভবিষ্যৎ বাণী তাদের ইচ্ছা চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করেন তাদের বিশ্বব্যাপী প্রচারে দ্বারা তিনি অনেক দেশ থেকে ভক্তরা এই ধে নিয়েছেন চৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য তো আমাদের সৎসংগ কত বড় আছে এইরকম সৎগুরু এইরকম এই রকম এই স্তরের গুরুর উপরে আর কেউ নাই সেটা সম্ভব হন। আমাদের আচার্য প্রণাল এর উপরে উপরেই আর কেউ হতে পারে না তারা মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ভক্তরা আছে এবং তারা আমাদের ধামে বাস করা ধামে গুনগান করা অবসর দিয়েছেন সুযোগ দিয়েছেন তো তার সঙ্গ হচ্ছে ফরম সৎসঙ্গ অসৎসঙ্গ হচ্ছে আচার্যদয়া ফদানুসরণ কর এবং সৎসঙ্গ হচ্ছে সেই রকম ভক্তদের সঙ্গ করা যারা সবসময় তীব্রভাবে পূর্বাচার্য দেয়া সেবা করে তো এখানে মায়াপড়ে এসে আমি মায়াপ নিবাসী দেড়ে নিবাস করা এর সম্বন্ধে কিছু কথা বলো আমার কি যোগ্যতা আছে না অযোগ্যতা আমি জানে না তো ক্ষমা করুন আমি যদি অধিকা নিজের অধিকা লঙ্ঘন করেছি তো যা মনেই ছিল সেটা প্রকট করেছি হরে কৃষ্ণ আহ কোন প্রশ্ন যদি থাকে আপনি এখন কোন করতে পারেন হ্যাঁ পরে ডাক্তার বলে খুব সুন্দর ক্লাস হলো থ্যাংক ইউ ফর দা ওয়ান্ডারফুল ক্লাস সকালে যারা এখানে আসে তাদের মহাপ্রভুর কৃপায় লাভ হয় ভক্তিতে কিন্তু ধাম তো নিজেকে নিজেই অভক্তদের প্রকটন নিজেকে কি বলে ছিপ থাকে আবৃত থাকে যার শঙ্ক করে মাথিয়ে না কৃষ্ণের ফারত শ্রত বা যার খুব দৃঢ়ভাবে ভক্তি কর সংকল্প করেছেন তাদের জন্য ধর স্বরূপ প্রকট হয় না কিভাবে স্বরূপ প্রকট হয় ভক্তিনাথ ঠাকুর গেছিলেন সেই গান থেকে কি গৌরবনে হি চটে হা রাধা হা কৃষ্ণ ভক্ত ধামের স্বরূপ সুরিবে নায়নে হইব রাধার দাসে হ্যাঁ তো কি প্রশ্ন এখানে ও মায়াপড়ে যে যথা মাম প্রকায় পাবে ঝা মে হাম সে কথা চলে অনেক ভক্ত আছে খুব ভালো সেবা করছে বা অনুরাগী সেবা করছে কিন্তু এই যে ভক্তিটা যে তীব্র তীব্রের যে দারুত্র পালনে সর্বদা ব্যাকরণ দেখা যায় খুব প্রয়াস করছে অতটা হয়তো সোসাইটির প্রতি খাম সার্বা খাম বা তীব্র ভক্তি করতে হবে তীব্র মানে খুব চেষ্টা খর আমি যদি শ্রেষ্ঠ তাহলে আস্তে আস্তে আমরা মহাপ্রভুর পূর্ণ কৃপা যান প্রচারের জন্য যাতে এই ভক্তরা যারা সংকল্প করেছে যে আমার জীবনে অর্থ হচ্ছে কৃষ্ণের শৈব যাতে তারা আরো শিক্ষা পাবেন প্রেরণা পাবেন উৎসাহ পাবেন কিন্তু সব সময় আছে তো মায়াপ মায়া মায়া সব সময় আমাদের ঠেনে তো অন্যদিক থেকে ভক্তি ভক্তি প্রচার করতে হবে যারা খুব সিনসিয়ারলি মানে তীব্রভাবে শুদ্ধভাবে চেষ্টা করে ভক্তিতে তারা শুদ্ধ ভক্ত এবং যদি তারা সারা জীবনে এভাবে ভক্তি করে তালে অবশ্যই তারা মহাপ্রভু কৃপা পাবেন তবু ওই বৈদিক পদার্থে আছে বান আশ্রম যার গৃহাস্ত তাদের জীবনের শেষ ভাগে ত্যাগ করা উচিত বানাভ্রস্ত না সন্ন্যাসী হয় সকালের জন্য সন্ন্যাস নেওয়া অনুমোদিত হয় না কিন্তু ক্ষমপাকে বান্রস্ত হওয়ার উচিত এইসব স্ত্রী পুত্র কুটুম্বই পাড়িত ওইসব আসক্তি তো কমে যাবে এবং একদম সমার্থ হয়ে যাবে সেই জন্য জীবনের শেষ ভাগে অনাসক্ত হওয়া উচিত ঘরে বাইরে যাওয়ার সবচেয়ে আস ভনা আপনার মতন গ্রামে গ্রামে নাম হট্টা প্রচার করো হরে কৃষ্ণ শিলপ্রভু দেখি যায়